সম্মানিত দর্শক মন্ডলী আমাদের বিশেষ আয়োজন বিশিষ্টজনদের সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই বিশেষ আয়োজনের আজকের আমাদের সম্মানিত অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত আমরা তার কাছ থেকে সাক্ষাৎকার গ্রহণ করব। আসুন আমরা সম্মানিত অতিথির সাথে পরিচিত হয়ে শেখ শহীদুল্লাহ খান মাদানী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর আমি মুজফরবিন মুসিন আপনাদের সামনে শেখকে উপস্থিত করব এবং তার কাছ থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক ইসলাম সম্পর্কে আপনাদের সামনে জ্ঞানগর্ভ আলোচনা তার কাছ থেকে নিয়ে পেশ করব ইনশাল্লাহ আসুন আমরা সরাসরি তার কাছে চলে যাই শেখ আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে এখানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা সূচনা করি এভাবেই ধন্যবাদ আলহামদুলিল্লাহ ব্যক্তিগত জীবন আমি একটা ছোট্ট মানুষ মাত্র তেমন ব্যক্তিগত জীবন নেই তবু ব্যক্তি হিসাবে কমবেশি বেশি কিছু সকলেরই থাকে সেই হিসাবে মান্নান খান। পঁচাত্তর সালে মার্চের প্রথমের দিকেই আমার জন্ম হয় বাংলাদেশে ঠাকুরগাঁ জেলার অন্তর্গত জেলা সদরের রহিমানপুর নামে একটি প্রসিদ্ধ ইউনিয়ন গ্রাম সেখানেই মুসলিম পরিবারের জন্ম লাভ করি আলহামদুলিল্লাহ জন্মসূত্রেই দিনই চেতনার অধিকারী ছিলাম আমরা আলহামদুলিল্লাহ তো সেই দৃষ্টিকোণ থেকেই প্রাথমিক জীবন শিক্ষা শুরু হয় নিজ এলাকায় আপনার ভাই বোন কতজন যে আমাদের আচ্ছা ধন্যবাদ আমরা হলাম ছয় ভাই দুই বোন তাদের মাঝে আলহামদুলিল্লাহ তাদের মাঝে আমি হলাম ভাই তৃতীয় শিক্ষা শুরু হয় প্রাথমিক শিক্ষা আমাদের স্কুল ছিল। যেটার প্রতিষ্ঠাতাও ছিলেন আমার আব্বা এবং সবকিছুই পরিচালক সেখানেই প্রাথমিক শিক্ষা শুরু করি ক্লাস টু পর্যন্ত পড়ার পর আমার আব্বারও ইচ্ছা জাগে আমাকে আলেম বানাবেন বিশেষ করে আমার একজন খালু ছিলেন তিনি অনেক বড় আলেম ছিলেন বড় একজন মহাদেস ও বড় মাপের একজন আলেম ছিলেন সে অনেক আগে বিদায় নিয়েছেন পৃথিবী থেকে তিনি হলেন তার শেখ আজহারুর রহমান চৌধুরী তিনি দিল্লি থেকে পড়ালেখা করেছিলেন সেই রহমানীয় মাদ্রাসায় যেখানে অনেক বিজ্ঞ করেছিলেন। এই হিসাবে তিনি এলাকায় খুব প্রসিদ্ধ একজন আলেম বলেও পরিচিত ছিলেন তাই সেই দৃষ্টিকোণ থেকে আব্বা আম্মা উভয়েই চিন্তা করেন যে আমাকেও সেই ধরনের একজন আলেম আশা করেছিলেন তো তাদেরও ওই আশা আকাঙ্ক্ষায় এবং আমারও সেই অনুযায়ী একটা চেতনা জাগে আছেন আব্বা বেঁচে আছেন আমি বেঁচে নেই এইভাবেই প্রাথমিক শিক্ষা শুরু হয় প্রাথমিক স্কুলে ক্লাস পর্যন্ত আমি পড়ি আবার পার্শে আরেকটি আলিয়া মাদ্রাসা সেটারও প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন আমার আব্বা পরে স্কুল থেকে তখন আলাদা বাসা থেকে মাদ্রাসা খুব কাছেই জন্য বাসা থেকেই মাদ্রাসা যাতায়াত হয়তো পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা বাসা থেকেই হতো এবং বিশেষ করে মাদ্রাসার অনেক শিক্ষক বিশেষ করে যারা প্রিন্সিপাল থাকতেন তারা আমাদের বাসাতেই থাকতেন এই পড়াশোনা শিক্ষা জীবন ধন্যবাদ দর্শক মন্ডলী বুঝতে পারবেন যেভাবে আমি দাখিল পর্যন্ত দাখিল যেটা বলা যেতে পারে এস বলা হয় এ পর্যন্ত আমি নিজ এলাকায় নিজ গ্রামে পড়ালেখা করি তারপরে আমি দিনাজপুরে যাই সেখানে আমি আলিম বা ইন্টার যেটা সেটা পড়ালেখা করি পড়ার পরেও আমি দাখিল আলিম পর্যন্ত পড়ালেখা করেছি এবং সেই প্রতিষ্ঠানগুলিতে প্রথম শ্রেণীর এই ছাত্র ছিলাম কিন্তু এরপরও নিজের মাঝে একটা যেন দুর্বলতা অনুভব হতো যে আমি এই সমস্ত প্রতিষ্ঠানে বা ছাত্রদের মাঝে প্রথম পর্যায়ের প্রথম শ্রেণীর ছাত্র কিন্তু এরপরও যেন করনসন্না ও আরবি ভাষায় তেমন একটা অগ্রগতি মনে হতো না এজন্য আমার একটা চেতনা জাগলো এবং অনেকেই পরামর্শ দিলেন যে আসলে এই যোগ্য আলেম হতে হলে আরও গভীরভাবে একটু আরবি পড়াশোনার প্রয়োজন রয়েছে আরবি ভাষা যুক্ত করা এই জন্য আমি আলেম পাশ করার পরে আমি এরপরে চলে আসলাম আমি ঢাকায় ঢাকায় এসে একটা ভিন্ন সিলেবাস অনুযায়ী আবার পড়াশোনা শুরু করলাম সেখানে পড়ালেখা হয় আলহামদুলিল্লাহ চলে এসে আমি সেখানে পড়ালেখা আবার শুরু করলাম সেখানে এসে কোন ক্লাসে ভর্তি হলেন সেখানে এসে আসলে যে ক্লাসে আমি ভর্তি হলাম সেটা খুব নিচেও নয় এবং আলেমের লেভেলেও নয় বরং একটু দু এক ক্লাস আরও নিচে যেন একটু ভালো করে শেখার সুযোগ হয় তবে আলহামদুলিল্লাহ আমি এইদিকে কাউমি এটা পড়ার পাশাপাশি আবার আমার আলিয়া যেটা চলছিলো সেটাকেও আমি চালু রেখেছিলাম যার কারণে ঢাকা এসে আবার আমি ফাজেল এবং এরপর ঢাকা সরকারি আলিয়া থেকে কামেল বা টাইটেল যেটা বলা হয় তাফসির সেটা এবং পাশে আরেক মাদ্রাসা থেকে হাদিসে সেগুলিও আমি আবার পড়ালেখা করার সুযোগ পেয়েছি সেখানে কামেলের শেষের সাথে সাথে আবার যে মাদ্রাসা আমি পড়ালেখা করলাম মাদ্রাসা মোহাম্মদ আরবি সাতানব্বইতে সেটা আমার শেষ এভাবে মোটামুটি দেশে পড়ালেখা সেই সাথে আবার এদিকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়ালেখা করতাম তো কামেল শেষ করেছি ঢাকা সরকারি আলিয়া থেকে এবং আর দাওরা হাদিস শেষ করেছি মাদ্রাসা মুহম আর থেকে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কবি নজরুল কলেজে তখন আমার মাস্টার্স পড়া চলছিল সেখানে পড়ালেখার সুযোগ হলো আলহামদুলিল্লাহ তো এভাবেই মদিনা বিশ্ববিদ্যালয় আপনি জানেন আলহামদুলিল্লাহ বলা যেতে পারে এটি আমি সেখানে পড়ালেখা করেছি এজন্য বলছি না বরং বাস্তব যেটা সারা বিশ্বের আমি যখন ছিলাম মদিনা বিশ্ববিদ্যালয় তখন সারা বিশ্ব থেকে একশত বান্নটি রাষ্ট্রের ছাত্র সেখানে পড়ালেখা করতো তো এইভাবে সারা বিশ্ব থেকেই ইউরোপ আফ্রিকা আমেরিকা আর এশিয়া সব জায়গা থেকে আপনার সেখানে ছাত্ররা এসে পড়ালেখা করতো বিশেষভাবে এজন্য মদিনা বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম বৈশিষ্ট্য রয়েছে যেটা অন্যান্য সেই দেশে সৌদিতে অন্যান্য চেয়ে বিশ্ববিদ্যালয়ের একটি আমি যে সময় আসি সেই সময় মূলত খুব বড় পরিসরে ছিল না তবে সেই সময় ছাত্র সংখ্যা ছিল প্রায় চার থেকে পাঁচ শতের মতো ছাত্র সংখ্যা ছিল অনেক এবার আপনি একটু একটি নিয়ম রয়েছে যে সেখানে যারাই আসবে বাইরে থেকে আসলে তাদের সর্বোচ্চ হলো সে অনার্সে পড়ার সুযোগ পাবে এর উপরে সুযোগ তাকে দেওয়া হবে না জি জি তো সেই কিন্তু আমি ভাষা কোর্সে না গিয়ে সরাসরি অনার্সেই সেখানে ভর্তি আমরা আপনার কাছে আবার ফিরে আসবো ইনশাল্লাহ খুব চমৎকার আলোচনার দর্শক মন্ডল উপভোগ করছিলেন তার জীবনে সম্পর্কে আমরা ছোট্ট বিরতির পরবো ততক্ষণ ইসলামিক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 প্রতি বুধবার সন্ধ্যা সাতটায় সকাল এগারোটায় বাংলাদেশে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 মানুষ তো আদম সন্তান छोट बड़ पाप बने दे पा, अकल्याण देख अशुभ परिणती परवर्ती अनुष्ठान पिसाए আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের সাক্ষাৎকার অনুষ্ঠানে আবার ফিরে আসলাম আপনারা শুনছিলেন মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে তিনি যখন ভর্তি হন লেখাপড়া শুরু করেন কিভাবে শুরু করেছিলেন সেই বিষয়টা তিনি আমাদের কাছে পেশ করছিলেন চলুন সরাসরি শেখ খান মাদানির কাছে আবার চলে যাই হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আমি বলছিলাম যে মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমি যেই ফ্যাকাল্টি চয়েস করলাম সেটা ছিল এমন যে বিভিন্ন ফ্যাকাল্টির বিভিন্ন বিশেষত্ব তো অবশ্যই রয়েছে কিন্তু আমি যেহেতু আমার একটা চেতনা ছিল যে রাসুলসাল্লাহ আলী হোসাল্লামের এই মদিনায় আসার সুযোগ আল্লা সুহান করে দিয়েছেন তাতে করন এবং সন্নার সঠিক বিষয়গুলি একটু ভালোভাবে পড়াশোনা করা এবং বোঝার আমার একান্ত প্রয়োজন এবং মানুষকে যেন আবার এটা আমি ঠিক সেভাবে পৌঁছাতে পারি বোঝাতে পারি বা মানুষকেও জানাতে পারি এই চিন্তায় আমি দেখলাম যে যে ফ্যাকাল্টি ছিল আপনার ইসলামিক কলেন থিওলজি দাওয়া এবং আকিদা এই ফ্যাকাল্টিকে আমি চয়েস করলাম এবং সেখানে আমি ভর্তি হলাম কারণ আকিদা হলো মানুষের মূল বিষয় আকিদা ইমান আকিদাই হচ্ছে প্রথম যে এই বিষয়টা যেন বেশি আরও জানার সুযোগ হয় এ লক্ষ্যেই আমি এই ফ্যাকাল্টিকে চয়েস করি এবং সেখানে ভর্তি হই আচ্ছা তাহলে আমরা জানতে পারলাম যে বিভাগুলির মধ্যে ইসলাম ও সব বেশি গুরুত্ব দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশি ছাত্ররা বেশিরভাগই এই ফ্যাকাল্টিতে ভর্তি হয়েছে বলে আমি শুনেছি এটাও অন্যদের কাছে তবে আমি যে বছর শেষ করি ওই সময় যারা ছিল তাদের চেয়ে তুলনামূলক সর্বশেষ আমার রেজাল্ট এই ফ্যাকাল্টিতে আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো ছিলেন আলহামদুলিল্লাহ আপনার কাছে আমরা আর একটা বিষয় জানতে চাই যেটা গোটা বাংলাদেশ শুধু নয় বরং গোটা বিশ্বের জন্য যেটা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিয়ম কেউ যদি চায় যে আমি স্বেচ্ছায় নিজের অর্থ দিয়েও সেখানে যাব থাকবো পড়াশোনা করব তবু হয়তো ইউনিভার্সিটি কাউকে সুযোগ দিবে না শুধুমাত্র ইউনিভার্সিটি তারা তাদের নিয়ম নীতি অনুযায়ী ছাত্রদেরকে বাছাই করে নিয়ে যাদেরকে উপযুক্ত মনে করবে তাদেরকেই সুযোগ দিয়ে থাকে তো আমাদের বিশেষ করে আমার যারা বাংলাদেশে বাংলাদেশে আমাদের ছাত্র নেওয়ার নিয়ম যেটা সেটা হলো যেহেতু এখানে অনার্সের উপরে কাউকে ভর্তির সুযোগ দেওয়া হয় না আর অনার্সে যেতে হলে কমপক্ষে তার ইন্টার পাস হতে হবে এই বাংলাদেশে দুটো পদ্ধতি রয়েছে একটা হলো যেগুলি আলিয়া মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে যত মাদ্রাসা রয়েছে যারা দাখিল এবং আলিম অর্থাৎ এসএসসি এবং ইন্টার পাস করবে ভালো রেজাল্ট করবে এবং আরবি ভাষায় তার ভালো যোগ্যতা ও ইসলামী বিষয়গুলি সম্পর্কে যোগ্যতা থাকবে এমন ছাত্রই এখানে কাগজ পাঠানোর সুযোগ পায় এটা হলো মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে যে সমস্ত প্রতিষ্ঠান আর দ্বিতীয় হলো যেগুলি বেসরকারি প্রতিষ্ঠান যেগুলিকে আমরা কাউল মাদ্রাসা বলি মদিনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশে মাত্র হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যাদের সিলেবাসের মদিনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেটা নিবন্ধন রয়েছে সিলেবাসের সাথে সম্পর্ক রয়েছে সেই হিসাবে ওই প্রতিষ্ঠানগুলিতে পড়ালেখা করলে সেখানে আসার সুযোগ মানে কাগজ পাঠানোর সুযোগ অ্যাপ্লাই করার সুযোগ পাওয়া যায় এরপরে তাদের কাছে গ্রহণযোগ্য হওয়া না হাজার ছাত্র পাঠায় তার মাঝে মাত্র সেই সময় কটা খুবই কম ছিল আলহামদুলিল্লাহ এখন আমাদেরও কিছুটা দাবি বা আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে একটু সংখ্যা বেশি সংখ্যা আরেকটা হচ্ছে যেটা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে প্রতিষ্ঠান নয় বেসরকারি প্রতিষ্ঠান এমন বাংলাদেশে স্বতন্ত্র সিলেবাসে পরিচালিত এমন প্রতিষ্ঠান সেই সময় ছিল বাংলাদেশে মাত্র তিনটার মতো বা এখন বেশ কয়েকটি বৃদ্ধি হয়েছে এখন বৃদ্ধি হয়েছে যেগুলি সেই সময় ছিল মাদ্রাসা মোহাম্মদে আরবি উত্তর যাত্রাবাড়িতে এবং আরও আপনার হয়তো জানা থাকতে পারে যে আরো রাজশাহী নওদাপাড়া সেখানে আল মার্কাজাস আল ইসলামী মনে হয় নামে সেখানে প্রতিষ্ঠান সেটারও এই ধরনের সম্পর্ক রয়েছে এবং আরও নারায়ণগঞ্জে পাঁচরুখী জায়গায় একটা দারুল হাদিসা সালাফিয়া প্রতিষ্ঠানের দায়িত্বশীল মাদ্রাসুল হাদিস নাজিরা বাজার ঢাকা বংশালে আলহামদুলিল্লাহ সেই প্রতিষ্ঠানও এখন এই সূত্রে সেখান থেকে ছাত্ররা আসার সুযোগ পায় আমাদের উত্তরবঙ্গে আরেকটা হয়েছে এবার নতুন মনে হয় কিছু হয়েছে একটা সেখানে আরেকটা এটাও গতবার তারা লেটার পেয়ে যায় এখনো আর এদিকে চট্টগ্রামের আরেকটা ছিল দারুল আরিফ জামিয়াতে মোটামুটি বুঝা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠারই একটা লক্ষ্য উদ্দেশ্য হলো যেই মদিনা থেকে রাসুল সাল আলী হুসাল্লাম এর কাছে শিক্ষা নিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে যেত সাহাবাই ক্যারমন পরবর্তী পর্যায়ে তা আজও যেন সেই মদিনায় কোরআনার সঠিক শিক্ষা নিয়ে সঠিক ইসলাম জেনে গটা বিশ্বে ছড়িয়ে যেতে পারে এ লক্ষ্যে কিন্তু মদিনা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয়েছে এজন্য আমাদের ভারতীয় মহাদেশে বাংলাদেশ বলেন ভারত বলেন আপনি আগে বলছেন তৎকালীন সময় একশো বান্নটি রাষ্ট্র থেকে জি সেই সময় ছিল এখন আরো অনেক বৃদ্ধি হয়েছে ছাত্র সেখানে বরং মদিনা বিশ্ববিদ্যালয়ের একটি বৈশিষ্ট্য আপনাকে আমি জানাতে পারি বা দর্শক শ্রোতার উদ্দেশ্য বলতে পারি আসলে একজন মুসলিম প্রকৃতপক্ষে কোনো মাঝাব বা তরিকায় সীমাবদ্ধ হতে পারে না একজন মুসলিম সীমাবদ্ধ হবে কোরআন এবং শহীদ সন্নার কাছে মদিনা বিশ্ববিদ্যালয়ের কিন্তু এই বৈশিষ্ট্য সেখানে মালিকী মাঝহের কেউ আসলেও আলহামদুলিল্লাহ সেও কর ও সুননার আলোকে নিজের জীবনকে করার ও ইসলাম জানার সুযোগ পায় কেউ হানাফি মাঝাবের আসলেও সেও সে ধরনের পায় কেউ সাফিও সেখানে সাল আলী হুসাল্লাম যেভাবে তার সাহাবিদেরকে মুসলিমদেরকে করান এবং সুন্না আলোকে দিন শিক্ষা দিতেন মদিনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্য হল যে সেখানে কোনো ধরনের কোনো বিষয় নয় বরুণ জানতে পারে কনা সেটু মদিনার হারাম সীমানার অন্তর্ভুক্ত হয়েছে আর বাকি সম্পূর্ণটা হারাম সীমানার বাইরে রয়েছে আচ্ছা আপনার সেখানে তার মাঝে একটা দেখেছি যে সেই সময়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা সেগুলি থেকেও অনেক ছাত্রদেরকে সুযোগ দেওয়া হতো যাদের মাঝে দেখেছি হয়তো তারা নতুন অনেকে ইসলাম গ্রহণ করেছে ইসলামের কিছুই সে জানে না আলিবা তা এটাও জানে না এমন ছাত্ররাও সেখানে পড়ালেখার সুযোগ পেয়েছে কিছুদিন পরেই দেখি আলহামদুলিল্লাহ তারা আরবি ভাষায় কথা বলছে আরবি জানে আরবি বুঝতেছে তো এটা থেকে উপলব্ধি করেছি আমি যে আসলে একজন মুসলিম আমরা অনেক সময় বলি আমরা অনারবি আমরা আরবি কীভাবে বুঝবো আরবি কীভাবে শিখবো কারণ কিভাবে জানবো আসলে সেই কথাটা এই ধরনের নিজেকে দুর্বল মনে করাটা ঠিক নয় বরং দেখেছি বাস্তবেই কোনো একজন ব্যক্তি যদি সত্যি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এ ধরনের চেষ্টা প্রচেষ্টা করে তাহলে তার পক্ষে দিন সঠিকভাবে এবং সুন্দর দিন শেখার সুযোগ অবশ্যই হবে আর দ্বিতীয় যেটা সে বিষয়ে দেখেছি যেটা একটু আগেও আমি করেছি আসলে ইসলাম আজকে আমরা এটি দুঃখের সাথে বলতে হয় মুসলিম সমাজ বিভিন্ন চিন্তায় বিভিন্ন পিদার দিক থেকে বলি আমলের দিক থেকে বলি আর মাঝাবের দিক থেকে বলি বিভক্ত হয়ে গেছে কিন্তু মদিনা বিশ্ববিদ্যালয়ে সেখানে একটি এই পরিবেশে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে একটি দিক সেটি হল যে যে তরিকার মাঝা বেড়েই তার দেশে থাকুক না কেন এখানে আসার পরে সে আলহামদুলিল্লাহ নিজের মাঝে ওই ধরনের ভেদাভেদ ও গরামি বা ইত্যাদি থাকে না সকলেই শুধু করান এবং সহি সন্নার আলোকেই ইসলাম জানার এবং মানার ও অপরকে সেই দাওয়াত দেওয়ারই এই চিন্তা সেখানে বা এই শিক্ষা সেখানে অর্জন করতে পারে আলহামদুলিল্লাহ তাহলে আপনি নবীতে আসার সুযোগ হতো এবং যাওয়ার সুযোগ হতো মসজিদে নবাবিতে আলহামদুলিল্লাহ সেখানে রাসুল সাল্লা ইসলামের সময় যেমনার দর্শ হতো আজও সেখানে প্রতিদিন নিয়মিত হয়েছে দর্শকদের উদ্দেশ্যে এই অনুষ্ঠান করার জন্য আমন্ত্রণ জানিয়ে আমাদের সাথে থাকবেন এই অনুষ্ঠান দেখবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামিকার সাধু দু সচক تهجر ما سيك فلدن مولاي يوسف الله शत्रु के जय घृणा शत्रुतारत्रु के जयरार कौशल दयालु आल्ला 34 म बंधुर्म शत्रु के पर हृदय मन के जयर मानव